ভূমিকা নিয়ে আলোচনা হ্যাঁ আমরা ইতিপূর্বে বলেছিলাম ফিখের মাসাইল আমরা আলোচনা করব। সুতরাং সেটা স্বাভাবিক কথাই যখন ফিখের মাসাইল আলোচনা করব। সুতরাং ফিকা সম্পর্কে সাধারণ একটি আইডিয়া অবশ্যই প্রয়োজন এই কারণে আমরা কয়েকটা জিনিস আলোচনা করবো এই পর্যায়ে সেটা হচ্ছে আবিধানিক এবং পারিবার্ষিকাশি বিষয়বস্তু এবং আলোচনা করব আপনার পারিবার্ষিক অর্থ নিয়ে আলোচনা করছি বা সংজ্ঞা নিয়ে আলোচনা করছি আহ ফিখের আবিধানিক অর্থ হচ্ছে বুঝা এবং এই সম্পর্কে আমরা স্মরণ করতে পারি আল্লাহ জনুর বাণী ইসলামের জাতি তাকে উদ্দেশ্য করে বলেন যে আপনি যা বলছেন তার অধিকাংশই আমরা বুঝছি না কারণ ওই কথা তারা যখন সিডির উপর অধিষ্ঠিত আগে থেকেই শব্দ বুঝের অর্থে ব্যবহার করা হয়েছে এরকম ভাবে আল্লা জুল শানু আরেকটা বাণী এই আয়াতটি যেটা আমি পড়েছি সেটা হচ্ছে সুরাহ বুদের একানব্বই নম্বর আয়াত এরকম ভাবে আল্লা জুল শাহানু সুরে ইসরান চুয়াল্লিশ নম্বর মধ্যে বলেন যে দুনিয়াতে যত বস্তু আছে হ্যাঁ সবকিছুই আল্লাহ স প্রশ পবিত্রতা বর্ণনা করছে হ্যাঁ তারপরে বলছেন তোমরা কিন্তু তাদের এই যে পবিত্রতা বর্ণনা সেটা কিন্তু তোমরা বুঝতে পারো না সুতরাং এখানে এই দুইটা আয়তের মধ্যে আপনার শব্দ তার অর্থ আমরা দেখতে পাচ্ছি বুজের অর্থে ব্যবহার করা হয়েছে এখন হচ্ছে পারিপার্শ্বিক সংজ্ঞা সেটা আমাদেরকে জানতে হবে পারিপার্শ্বিক অর্থে ফিক্ষে বলা হয় যে শরীয়তের কর্মমুখী যেই বিধানসমূহ আছে সেগুলো জানা এবং সেইগুলো কোথায় থেকে আমরা পাবো তার বিস্তারিত দরিল থেকে এবং এই ফেখটা কখনো মাসাইলের উপরেও আপনার প্রয়োগ করা হয় বলা হয় এটাই হচ্ছে সুপ্রসিদ্ধ কথা সুতরাং ফিখের আমরা পারিপার্শ্বিক সংজ্ঞাও বুঝে গেছি এখন দ্বিতীয় পর্যায়ে যেটা বলবো সেটা হচ্ছে জানা দরকার যদি উৎসাহের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে কোরআনুল ফেরিম হ্যাঁ যেটা আল্লাহর কিতাব দ্বিতীয় নম্বর হচ্ছে পবিত্র সুন্নত এবং তৃতীয় নম্বর হচ্ছে এজমা গবেষক রামের ঐক্যমত এবং চার নম্বর হচ্ছে কিয়াস বিষয়বস্তু না জেনে আপনার বিভ্রান্তিতে পড়েন এই কারণে যখন এই বিষয় আলোচনা করব সুতরাং এটার বিষয়টা আমাদের জেনে নিতে হয় এতে কোনো সন্দেহ নেই এটার বিষয় ফিক্ষের বিষয়বস্তু विषय बस्तुखा सब गिक्षर जो विषय बस्तु मानुष् सम्पर्क जे रखना आल्ला केमिल कर কারণ প্রত্যেকটা মানুষের সঙ্গে তার তার সমাজের সম্পর্ক সুতরাং একজন মোকাল্লাফ যিনি আল্লাহর বিধান বাধ্য তার সমূহ কর্মকাণ্ড যত আসে সবগুলা ফেকের বিষয়বস্তু এগুলোর বিধান বের করে আনা সেটা হচ্ছে ফেকের কাজ এবং এই ফিখে কিন্তু মানুষের কর্মমুখী বিধানকে আপনার সামিল করে যেটার সাথে কর্মের সম্পর্ক নেই সেই বিধান কিন্তু ফিখের অধিভুক্ত নয় যেটার সম্পর্ক বিশ্বাসের সাথে সেটা আকিদের সাথে সম্পর্ক সুতরাং ফেকের সাথে সম্পর্ক আছে মানুষের কর্মমুখী বিধানগরের সাথে এবং একজন মোকাল্লা যিনি আল্লাহর বিধান মানতে বাধ্য তার কথার সাথে সম্পর্ক তার কাজের সাথে সম্পর্ক তার চুক্তির সাথে সম্পর্ক তার কর্মতৎপরতার সাথে সম্পর্ক এই কারণে আমরা ফিখের যে বিষয়বস্তু সেটাকে দুইভাগে ভাগ করতে পারি যেমন সালাদ আদায় করা কিভাবে সম্ভব এবং সিয়াম কিভাবে আমরা পালন করব হজ ইত্যাদি আমরা কিভাবে করব সেটার বিধান আমাদেরকে জানতে হবে আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আকামুল মাহামাত হ্যাঁ যে মানুষের মাঝে चुक्ति विधानता चिंता मानस्यपराध कर विधान शास्त्री सम्पर्णागुल मत मानु मानसणे से विधि विधान ए रखे जेमान बेपर आज সেটার অধীনে এবং এইভাবে আপনার মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেই আপনার যেটা সম্পর্কের অধীনে আসে সেই সেইগুলো কিন্তু এই রয়েছে। মূল এ বাদত সংক্রান্ত হতে পারে মহামাত সংক্রান্ত হতে পারে এই দুইটাই রয়েছে তার মধ্যে এবং এই যে বিধানাদি সেগুলো আমরা সহজভাবে আমরা পাঁচটা পয়েন্টে আরো পয়েন্ট আপ করলে ব্যাপারটা আরো বুঝে আসবে এক নম্বর হচ্ছে আপনার সাইল হ্যাঁ সেটা হচ্ছে ফ্যামিলিকে কিভাবে একটা ফ্যামিলিকে গঠন করতে হবে এবং তার শেষ পর্যন্ত সবগুলো বিধান এখানে থাকবে তার মধ্যে আপনার বিবাহের বিধানও রয়েছে এবং বিধান বিধান রয়েছে রয়েছে বংশীয় এরকম ভাবে খরচাদের বিধান রয়েছে বিরাশের বিধান ইত্যাদি এগুলো আপনার ফ্যামিলিগত যে বিধান আদান গুলা এক নম্বর দ্বিতীয় নম্বর আছে আপনার সম্পদ জাতীয় সম্পদের সাথে সম্পর্কিত মানুষের যে কর্মতৎপরতা আহ সেটার বিধি বিধি বিধান যেমন মানুষের ব্যক্তিগত যে কাজ রয়েছে সেগুলোর সাথে সম্পর্কিত বিধান। এবং তাদের যে পরস্পর যে লেনদেন হচ্ছে সেটার বিধান যেমন আমরা দেখতে পাচ্ছি বেচা বিক্রি যেমন এরকম ভাড়া এবং কোম্পানি ইত্যাদি এগুলো সম্পর্কে তৃতীয় নম্বর যে বিধান সেটা হচ্ছে অপরাধ সংক্রান্ত বিধি বিধান से शासि पेटर विधि विधान आलोचना बोला मानुषे आपनर जो तरह झगड़ा झाटी इत्यादि तर मधे एटर फ आकाम दौड़ा बिधान जे एक मुस्लिम राष्ट्रेन राष्ट्र की सम्पर्क है विशेषकर निरापार क्षेत्र जुद्धर क्षेत्रमान साथ मुसलमान सेहोनाब चुक्त कथा आलोचना ते अपना पांच पॉइंट विभक्त कर फैमिली संक्रांत विधि विधान जीता के कमुरा बला है আরেকটা হচ্ছে মানুষের সম্পদ জাতীয় যে মানুষের আছে সেগুলোর বিধান যেটাকে বলা হয় দ্বন্দ্ব বিগ্রহের পর যে আপনার বিচার চাওয়া এবং সেটার ফেসলা যেটাকে আকাম বলা হয় আরেকটা মানুষের আন্তর্জাতিক রাষ্ট্র আন্ত্রীয় যে সম্পর্কের ব্যাপারে যেটাকে আকামে দৌলিয় বলা হয় হম এগুলোর আলোচনা সাধারণত ফিখের মধ্যে হয়ে থাকে ফিখের বিষয়বস্তু সম্পর্কে হালকা আইডিয়া আমরা পেয়ে গেলাম এখন কথা হচ্ছে আমরা ফিকি জানার পর আমাদের সুফল কি বই আনবো আমরা এটার মাধ্যমে তারা সঠিক লাইনে চলে চলে আসব বিশুদ্ধ জীবনযাপন করতে পারবো এবং আমার এবাদত শুদ্ধ হবে এবং আমি আমার চালচলন চলন সবই শুদ্ধ হয়ে যাবে এটা বিশাল একটি সুফল তখন মানুষ সমাজটা আপনার শান্তিময় হবে যখন একজন মানুষ সঠিক হয়ে যায় তাইলে সমাজও সঠিক হতে বাধ্য এটাই কারণ মানুষ হচ্ছে প্রত্যেকটা মানুষ সমাজের অংশ মানুষের সমষ্টিকে সমাজ বলা হয় ঠিক হয়ে যায় তাহলে এসে যাবে এবং এর ফলে দুনিয়াতে আমরা সৌভাগ্যবান হব এবং আমাদের জীবন জীবনযাপনটা আরামদায়ক হবে এবং আমরা পরকালে আল্লাহর সন্তুষ্টি পাব এবং সর্বোচ্চ যে সফলতা মুসলমানের জন্য সেটা হচ্ছে আল্লাহর থেকে আমরা জানা পেয়ে ধন্য হবো এটা হচ্ছে আসল কথা তাইলে সুপলটা অনেক আপনার প্রসারী এতে কোনো এটার অর্জনের প্রতি যে উৎসাহ প্রদান করেছে সেটি নিয়ে আমরা সামান্য পর্যায়ে আলোকপাত করে আমরা হ্যাঁ এই পর্ব শেষ করতে যাব আমরা জানার চেষ্টা করছি যে আহ দিন যেটা সেটা কিন্তু উৎকৃষ্ট একটি আমল এবং সবচাইতে আপনার উত্তম একটি কাজ এবং এই ব্যাপারে কোরআন এবং সুন্দর এই ফিক্ষের ফুজিল সম্পর্কে আলোচনা করেছে শিখার প্রতি উৎসাহিত করেছে যেমন কোরআন মাজিদের সুরে তোবার একশো বাইশ নম্বর আয়তে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলেন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 মোমেন সবাই কিন্তু আপনার একই সাথে বের হয়ে যাবে না এবং বের হওয়া উচিত নয় সকল মোমিন যদি দেখবে এই হবেই না ঠিকই সবাই আপনার প্রয়োজনীয়তা রয়েছে কিছু কিছু মানুষের এই কারণে আল্লাহ উৎসাহিত করছেন কি যে ফাদুল হাতে মিনহন্ত আয়ফা তাহলে কেন প্রত্যেক গ্রুপ থেকে প্রত্যেক শ্রেণী থেকে কেন একটি ক্ষুদ্র একটি দল বের হবে না যাদের কাজ হলে কি যে ইত্যাদি তারা হ্যাঁ সন্ত্রস্ত হয়ে যাবে তাহলে এখানে প্রত্যেক শ্রেণী থেকে বের হইতে পারে প্রত্যেক শ্রেণী বললে যেমন কৃষক শ্রেণী আছে আপনার ইঞ্জিনিয়ার শ্রেণী আছে ডাক্তারদের শ্রেণী আছে এরকম প্রত্যেকটা শ্রেণী যুবক শ্রেণী রয়েছে হম এরকম প্রত্যেকটা যত আপনার সমাজের মধ্যে মানব সমাজের যত শ্রেণী আছে প্রত্যেক শ্রেণী থেকে কিছু লোক বের হয়ে তাদের ধর্ম শেখা দরকার তাদের প্রয়োজন তার শ্রেণীর লোকদেরকে ভীতি প্রদর্শনের জন্য জানা ভীতি প্রদর্শনের পর যেন তারা শরীয়তের উপর চলে যেন জান্নাত পেতে পারে এটাই হচ্ছে আসল কথা এবং ইমাম মুসলিম উল্লেখ করেছেন এই হাদিসটি হাদিস নম্বর এক হাজার সাঁত্রিশ এই হাদিসের মধ্যে রসুল আকরমসালাম বলেন মিল্লা হুবিহিদ্দিন যা আল্লাহ কারোর সাথে যদি কল্যাণের ইচ্ছা করেন তাহলে তাকে ধর্মীয় বুঝ দিয়ে দেন এই ফিকিপির দিনকে সমূহ কল্যাণের আধার হিসেবে এখানে চিহ্নিত করা হয়েছে এই কারণে যে বুঝ যার মধ্যে আসে আল্লাহ অবশ্যই তার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন এবং কারোর সাথে কল্যাণ ইচ্ছা করলেই ফিক্ষি শিক্ষার তার উৎসাহ জেগে আসে তাই আমরা যদি কল্যাণ চাই তাইলে আমাদেরকে ফিক্ষিপির দিন অবশ্যই অর্জন করতে হবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং রবিশুল্লাহ আসাম যখন সমুহ কল্যাণকে সেটা আমরা জানতে পেরেছি এরকম ভাবে আরো হাদিসের কোথাও আমরা স্মরণ করতে পারি যে হাদিসটি ইমাম বুখারি উল্লেখ করেছেন হাদিস নম্বর তিন এবং ইমাম মুসলিম উল্লেখ করেছেন হাদিস নম্বর দুই তিনি বলেছেন বলেন যে আন্না সুমিন ইসলাম যে মানুষ হচ্ছে খনের মত হম বলে তাদের মধ্যে জাহির যারা ভালো তারা ইসলামের মধ্যে সেই ভালো কেন তার মধ্যে যদি দিন না থাকে সে কখনো হ্যাঁ আপনার খনিজ সম্পাদে রূপান্তরিত হতে পারে না হ্যাঁ সমূহ কল্যাণ রূপান্তরিত হতে পারে না এই কারণে যদি নিজকে কল্যাণের আধার বানাতে চায় নিজকে খনির সম্পর্ক তুল্য করতে চায় এবং তার বিশাল অবদান রয়েছে তাতে কোনো সন্দেহ নেই একজন মুসলমান যখন সে তার ধর্মের ব্যাপারে জানবে সে যখন তার কি তার প্রাপ্য আছে কি তার দিতে বাধ্য তার উপর কি আপনার অধিকার রয়েছে की बात कर रही सम्पर् जो जान ते जिन्हे शुने आल्लर তার প্রতি ইবাদত করতে পারবে এবং সেই সমস্ত কল্যাণের সেই দিশা পাবে এবং দুনিয়াতে সে ভাগ্যবান হবে এতে কোনো সন্দেহ নেই আশা করি আমরা সম্পর্কে একটা ভূমিকার মধ্যে আইডিয়া পেয়ে গেছি ভিত্তিতে আমরা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব এবং আস্তে আস্তে শরীয়তের মাসে গুলো সংক্ষিপ্ত করে আমরা জানার চেষ্টা করব আল্লাহ তা করে তফিক দান করুন এবং স এটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার আবেদন জানিয়ে এখানেই শেষ করছি বসল আলব মালা রিহী ওসাহ